বাংলা মানবতার সমান সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়া কিতাব থেকে ধারাবাহিকতার সাথে আমরা আলোচনা শুনে আসি আজকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো লাইল বা তাহাজুতের ফজিলত এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা পূর্বের দর্শে শুনেছি যে আল্লাহনবী সাল্লা সাল্লাম উনি নিজেও তাহাজ পড়তেন আল্লাপাক ওনাকে তাহাজ ফরজ করে দিয়েছেন এবং ওম্মদদেরকেও উনি তাহাজত পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং উনি বলেছেন যে যে ব্যক্তি সালাম পরস্পর প্রদান করবে এবং মানুষদেরকে খানা খাওয়াবে আর যদি কেউ তাহার্জের সলাাত আদায় করে তাহলে সে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে এবং তিনি বলেছেন যে ফরজ সলাতের পর সবচাইতে উত্তম সলাথ তাহাজের সালাত এবং ফর শ্যামের পর উত্তম সিয়াম মোহরমের শ্যাম এ বিষয়ে আরও হাদিস আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ তালা তিনি বলেন বলেছেন রাত্রি সলাৎ দুই দুই রাখাত করে রাত্রি সালাদ তার অর্থ একবারে লাগাতার চার রাখাত নয় দুই রাখাত পরে সালাম ফিরাতে হবে এরপর আবার দুই রাখাত পড়তে হবে তো দুই দু রাত করে পড়তে থাকুন পড়তে পড়তে যখন তোমার ভয় হবে যে সবে সাদেক হয়ে গেছে ফজরের সময় হয়ে যাচ্ছে বিওয় তখন তুমি এক রাকাত বৃত্তের পর এক রকাত বৃত্তের পর বখারি এবং মোস্তিমের হাদিস ওয়ান হু আবদুল্লাহ বিন অমর থেকে আরেকটি রেবায়ত আমাদের সামনে যে দুটি হাদিস আসলো সেই দুই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে বেতের এক রাখাত বেজুর ইন্দরুন বেতের আল্লাহ তালা বেজুর এবং বেজুর সংজ্ঞা পছন্দ করেন তো উনি তিনও পড়তেন একও পড়তেন যেরকম থেকে জানতে পারলাম একটু আগে বলেছি আল্লাহ কোন আমলকে পছন্দ করেন যে আমল ধারাবাহিকতার সাথে করা হয় তো আল্লাহ যে আমল শুরু করতেন সেটাকে করতেই থাকেন কন্টিনিউ এই বিষয়ে বলছেন আনাসাল্লাহত তিনি বললেন কানা রসালাম ইউফতির সাহার আল্লাহ কখনো পুরা মাস উনি রোজা রাখতেন না কখনো সময় পুরো মাস উনি রোজা রাখতেন না এবং ওনার এই রোজা না রাখা দেখি আমরা মনে করতাম যে উনি হয়তো আর রোজা রাখবেনই না আর যখন উনি রোজা রাখা শুরু করতেন রাখতেই থাকতেন তখন আমরা মনে করতাম যে উনি মনে হয় রোজা ছাড়বেন না কোনোদিন তার যে আমলটা শুরু করতেন ওটাকে চালিয়ে যেতেন দেখতে চাও ইতাহু তো ওনার কাছে গেলে সেটাও দেখতে পাবা বলা না ইমান ইল্লা রু আর তুমি যদি ওনাকে ঘুমন্ত অবস্থায় দেখতে চাও তাহলে ওনার কাছে গেলে ওনাকে ঘুমন্ত অবস্থাতেও পাবা তার অর্থ হলে যে আল্লাহ নবী সালাম উনি যে পুরো রাতই তাহাজ পড়তেন তা নয় আবার যে পুরো রাতি উনি ঘুমিয়ে পড়তেন তাও নয় এবং উনি নিষেধ করেছেন যে না এটা করা ঠিক না লাগাতার রোজা রাখা এটাও ঠিক না এ বিষয়ে সামনে আসতেছে যে আল্লাহ নবী সাহাশ্লাম ওনার কিছু বৈশিষ্ট্য আছে উনি বলছেন যে অতিরিক্ত কেউ করতে পারে যে একদিন রোজা রাখবে একদিন ছেড়ে দিবে তো আপনি তো প্রত্যেকদিন রাখেন উনি বলছেন আমি তোমাদের মতো নই আল্লা মাকে খাওয়ায় আল্লা মাকে শক্তি দেয় ওনাকে আল্লাপাক বিশেষ ওনার জন্য কিছু খুশিয়াত আছে বৈশিষ্ট্য আছে যেটা অম্মুতের জন্য সেটা নয় বিধায় উনি পুরো রাত উনি এবাদতো করতেন না এবং প্রত্যেক দিন উনি রোজাও রাখতেন না কিছু সময় রাত্রে এবাজত করতেন ঘুমাই পড়তেন রোজা কখনও রাখতেন কখনো ছেড়ে যেতেন রওয়াল বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ আদিসি নিয়ে এসেছেন وعن عائشة رضي الله عنها أن رسول الله سلام كان يصلي إحدى أشر ركا تاني في الليل عائشة رضي الله تعاني هاتيني بولين رسول الله سلام تني كان يصلي إحدى أشر ركا تاني أقار ركا تحجد بورتنك في الليل يسجد سجدة من ذلك قدر ما يقرأ أحدكم خمسين آية এগারোকাত পড়তেন কিন্তু উনি যখন সেচ করতেন তো এক সেজ দেয়া এত লম্বা করতেন যে পঞ্চাশ আয়াত পর্যন্ত পড়তে যত সময় লাগে এত সময় উনি সেজ করতেন এক এক সেজ দেয়া দীর্ঘক্ষণ সেজদা করতেন কবলা আইয়ার এরপর মাথা উঠতেন আর উনি ফজরের সলাথের পূর্বে যে দুই রাখা সন্ন্যত পড়তেন সেটাকে আরেকটি হাদিস কালা তিনি বলেন আয়সার জিয়া তালানহা বলেন রসুলাম বলেছেন যে তিনি রমজান হোক অথবা রমজান সারা হোক উনি দিন এগারো রাকাতের বেশি উনি রাত্রিতে নাই বাড়ির বেশি জানে না অন্য মানুষ জানবে আর ওনার বিষয়ে কি শুনলাম যে উনি ফরস ছাত পড়তেন মসজিদে আর নফল কুরি বাড়িতে পড়তেন আর তারা ওনার জীবনে মাত্র তিন দিন উনি মামতি করছেন জীবনী বাস আর তিন দিনে বেশি পড়ার যে তিন দিন পড়াইছেন সেই তিন দিনও উনি এগারো আঘাতই পড়াইছে তো এখানে একটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হলে এই যে আমাদের দেশে তাহাজ্যোত এবং তারাবিকে আলাদা করে দেখা হয় এটা আরাদা এটা আরাদা কিন্তু আয়সা কি বলছেন যে উনি এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই যে সময় আছে এর মধ্যে এগারোর বেশি পড়তেন না এবং সেটা কোনো মাসের সাথে নির্দিষ্ট নয় রমজান হোক গের রমজান হোক উনি এগারো রাখাতের বেশি পড়তেন না তো বলছেন ইউসআল্লি আর বান আগে হাদিসে শুনেছি সলাতুল্লা রাত্রি নামাজ দুই রাখাত করে তো দুই দুই রাখাত করে যখন চার রাখাত পড়তেন তো চার রাখাত পরে একটু বিশ্রাম নিতেন একটু দেরি করতেন তো বলছেন ইউসআল্লি আর বান তিনি দুই দুই রাখাত করে চার রাখাত পরতেন ফালাতনি হিননা বা তুলি হিননা তিনি যে কত সুন্দর করে নামাজ পড়তেন তিনি যে কত লম্বা কেরাত করতেন সেটা আমাকে তোমার জিজ্ঞাসা করো না মানে আমার কাছে সে ভাষাই নাই যে আমি বলবো যে কত সুন্দরভাবে তিনি নামাজ পড়তেন সোম্মায়ুসাল্লী আরবান এরপর আবার দুই দু রাত করে চার ডাকাত পড়তেন হুসন তোমরা আমাকে জিজ্ঞাসা করো না যে সেটা কত লম্বা করে পড়তেন এবং কত সুন্দর করে পড়তেন সোম্মায়ুসাল্লি সালাহান এরপর উনি তিন ডাকাত পড়তেন এটা কি বৃত্তির এরপর ওর কি করতেন তিন দেখাতেন ফাকুল তো আমি বললাম ইয়া রসুল্লাহ আপনি কি ব্রীতের পরার পূর্বে আপনি শুইতেন ব্রেতের তো কখন পরলেন তাহাজের পর শেষ রাত্রে পড়লেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি ব্রীতের পরার পূর্বে শোন ফকাল তিনি বললেন ইয়া আয়সা ইন আই নাই তানা মানা মুশা আমার চোখ সই কিন্তু আমার অন্তর সই না আমরা যখন শুই তখন আমাদের চোখ অন্তর দুটাই শুয়ে পড়ে আমরা বুঝতে পারি না কখন অজু চলে গেল কখন কি হলো কিন্তু আল্লাহ নব্বী ইসলাম সাল্লাম উনি শুইতেন আল্লাপাক ওনার চোখটাকে বুঝিয়ে দিয়ে ঘুমাইতেন কিন্তু থেকে সব কিছু বুঝতে পারতেন জানতে পারতেন যে কি অবস্থায় আছি কি হচ্ছে না হচ্ছে তো তিনি বললেন হ্যাঁ আমি ঘুমাতাম কিন্তু সেই ঘুমে আমার উজু ভেঙে যেত না আমি বুঝতে পারতাম যে আমার উজু ভেঙেছে কি না তো আল্লাহনবী ইসালাম উনি বৃত্তির পড়ার পূর্বে ঘুমাইতেন অর্থাৎ ভিতরটাকে অর্ধে রাত্রেও পরা যায় আল্লাহ নবী বললেন এটা উত্তম সময় এই উত্তমটা কার জন্য যে ব্যক্তি নিয়মিত শেষ ওঠে ওঠার ভরসাও রাখে আর যে মনে করে যে কোনোদিন ওঠে কোনোদিন ওঠে না ওঠার উপর পুরোটা তার ভরসাও নেই তাহলে ওই ব্যক্তি ভিতরটাকে আগে পড়ে নেবে ও আন্হা আন্সালাম আরো বলেন আল্লাহ নবীলাম উনি প্রথম রাত্রে শুয়ে পড়তেন রাত্রের প্রথম ভাঙে শুইতেন্লি এবং আখের শেষ রাত্রে উনি উঠতেন এবং তাহাজ পড়তেন তো প্রথম রাত্রের ঘুম শেষ রাত্রের ঘুমের চাইতে উত্তম বেশি এটা মনে রাখবেন প্রথম রাত্রির ঘুম শেষ রাত্রিরে ঘুমের চাইতে উত্তম বেশি প্রথম রাত্রিরে অল্প ঘুম পারলেই অনেক কাজ হয়ে যায় আর শেষ রাত্রিরে অনেক ঘুম পারলেও ওই কাজ হয় না এই প্রথম রাত্রে যে যত তাড়াতাড়ি শুভে তার জন্য ঘুম অত ভালো হবে কিন্তু শয়তান আমাদেরকে সব বিষয়ে উল্টো পথে চালায় ঘুমাতে ঘুমাতে রাত বারোটা একটা দুটা এরপর উঠতে উঠতে সকাল সাতটা আটটা দশটা যেটা বলছে তার উল্টা চালায়াল আমি আপনারা দেখছেন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 Join us for Stories of the Prophets. 9.9. Every day, every day, every day, every day, we will be able to see Alhamdulillah, wa s ala rasulillah, shamanita s-ra-tahuda amra. তাহাজিম সাহায্যের জীবনের আদর্শ আমরা জানতে পারলাম যে সাহাবিদের সম্পর্কে আল্লাহ বলেছেন তাতা জাফা জুনুবহুম আলী তাদের পিঠ বিছানা থেকে পৃথক হয়ে যায় তারা তাহাজ গুজার বান্দা সেই বান্দা কি বলছেন আমি একদিন নবীর সঙ্গে শুরু করলাম তো দেখলাম দাঁড়িয়ে তো আছে পড়ছে তো পড়তেই আছে হাত্তা সু এমন কি আমি একটা খারাপ বিষয় ধারণা করলাম খারাপ বিষয় কি মা হামামতা কি চিন্তা করেছেন তখন আমার মনে হচ্ছিল যে আমি দাঁড়িয়ে আর পারছি না আমার মনে হচ্ছিল আমি বসে পড়ি নামাজ সেরে চলে যাই কিন্তু যেহেতু আল্লাহ নবীর সাথে সেটাও করতে পারছি না তাহলে ক্লান্ত হয়ে গেছে উনি বিরক্ত হয়ে গেছে যে এত লম্বা কেয়াম করতেন নবী মোহাম্মদুর রসুল্লা সাসালাম ওহান হোজাই ফারি আল্লাহাল তিনি বলেন আমি একদিন নবী করিম সাহসালামের সঙ্গে তাহার জের সলাত আদায় করতে শুরু করলাম যাতালাইলাতিন কোন এক রাত্রেহাল বাকার উনি সুরা বাকারা থেকে শুরু করলেন কারাতা পড়তে গেছে আমি মনে করলাম যে একশো আয়াত হলে মনে হয় রুকু করবে একশো আয়াত হলে মনে হয় রুকু করবে সুম্মা মাদা একশো পার হয়ে চলে গেলেন ফাকুল তু ইউসল্লি বিহা চিন্তা করলাম আহা বা আহা এরপরে সুরা আলরান শুরু করলেন সেটাও শেষ করে দিলেন ইয়াকা ও তার তিল সহকারে আস্তে আস্তে পড়তেছেন যখন এমন কোন আয়াত অতিক্রম করতেন যে আয়াতে আল্লাপ করার জন্য বলা হয়েছে উনি সেখানে তসবিও পড়তেন ও ইদা মার্রবিআল আলাহ যে আয়াতে কোনো কিছু চাওয়ার আছে উনি সেখানে দাঁড়িয়ে চাইতেনও ও ইদা মারবি আর যেখানে কোনো আশ্রয় চাওয়ার আয়াত আছে সেখানে উনি আশ্রয় এই তিন সুরা শেষ করার পর উনি কেবল রুকুতে গেলেন এবং কি বললেন রুকুতে গেলেন তো যেরকম লম্বা দাঁড়িয়ে ছিলেন ওই পরিমাণ রুকুতেও দেরি করলেন সুবাহান ফানা মিহি এইটাও প্রায় ও রুকুর পর যে যে কেম ছিল ওরকম লম্বা শেষ কোন ছিলাম উত্তম বেশি কোন সলাট অর্থ হলেই যে রাকাত বেশি করব কেয়াম করব ছোট এটা উত্তম নাকি রাকাত কম পরবো কিন্তু কেয়াম করব লম্বা রাকাত কম কিন্তু কেয়াম লম্বা এটা উত্তম নাকি ক্লিয়াম ছোট রাকাত বেশি কোনটা উত্তম কল তিনি বলেন তুলুল কোনুত রাকাত লম্বা এটা উত্তম বেশি দাঁড়িয়ে দীর্ঘক্ষণ খুশু খুব সাথে আল্লাহর কালাম পড়া অর্থর দিকে লক্ষ্য করা চাওয়ার থাকলে চাওয়া এইভাবে পড়া উত্তম বেশি রাহু মুসলিম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন আস ওয়ান আবদুল্লাহিনসুরাম কল আহাবু সলাউ আব্দুলেন বলেছেনম সিয়াম সেরা হল দাউদ আলহিস কানা মু দাউদ আলহ সালাম অর্ধেক রাতের শুয়ে থাকতেন এবং এক তৃতীয়াংশ উনি ব্যায়াম করতেন অর্ধেক রাত শুইতেন এবং রাতের তিন ভাগের এক ভাগ উনি তাহাজ পড়তেন এটা হলো সবচেয়ে উত্তম কাজ এটা অয়ানাম ও সুদু সাহু এরপরে উনি আবার ছয় ভাগের এক ভাগ অংশে উনি একটু শুইতেন প্রথমে শুলেন উঠে তাহাজ পড়লেন এরপর আবার একটু শুইলেন আর রোজা রাখতেন কিভাবে একদিন পালন করতেন আর একদিনত পড়তে চায় তাহলে তার জন্য সারা রাত্রি নয় অর্ধেক রাত্রিও নয় রাত্রে তিন ভাগের এক ভাগ এই পরিমাণ যদি কেউ পরিপূর্ণভাবে তাহাজত পড়ে তাহলে সে হক আদায় করে দিল তাহাজত পড়া। وعن جابر صلى الله عليه وسلم قال سمعت رسول اللحسلم يقول إن في الليل لا لا يوافقها رجل المسلم يسأل الله تعالى خيرا من أمر الدنيا والآخرة إلا أعطاه إياه وذلك كل ليلة رواه مسلم جابر الله تعالى الله صلى الله عليه وسلم قال رسول اللحسلم قال إن في الليل لا নিশ্চয় রাত্রিবেলায় এমন একটি মুহূর্ত আছে রাত্রে এমন একটি সময় আসে মুহূর্ত আসে যেই মুহূর্তে যদি কোনো মুসলমান আল্লাহর কাছ থেকে কোনো কল্যাণ চায়। মিন আমরি দুনিয়া দুনিয়ার বিষয়ে হোক আখেরা অথবা আখ রাতের বিষয় হোক তাহলে রাত্রিবেলায় শেষ রাত্রের দিকে কোনো একটি মুহূর্ত এমন আছে যদি কোনো চাওয়াটা হোক ইল্লা আহ ইয়াহু আল্লাহ তালা তাকে সেটা অবশ্যই দিয়ে দেন সুবাহ আল্লাহ কুল্লা এলেন আর এটা কোনো এক রাত্রি তো নয় প্রত্যেক রাত্রেই এরকম অবস্থা হয়ে যায় তাহলে আমরা দুনিয়ায় যারা ক্ষতিগ্রস্ত হব আমরা দুনিয়ায় যারা ঋণগ্রস্ত যারা হব। দুনিয়ায় যারা আমরা দুর্ভিক্ষের শিকার হব। দুনিয়ায় আমাদের যদি কোনো বালা মুসিবত চলে আসে তাহলে আমরা তাহার্যুতের সময় আল্লাহর কাছে চাইতে পারি আর আল্লাহর মেহরবানিতে যদি ওই সময়টার সাথে যদি মিলে যায় তাহলে দুনিয়ায় মানুষ কাছে চাইলে সে দিতেও পারে নাও পারে দুনিয়ায় কারো কাছে চাইলে সে দিতেও পারে নাও পারে আল্লাহর কাছে চাইতে আল্লাহ তালা খালি হাত ফেরত দিবেন না মুসলিম হাষ্টা করেছেন তিনি বলেন রসুল বলেছেন যে তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি যখন সে তাহাদুত পড়বে তাহলে তার প্রথম দুই রাকাত সেটা যেন হালকা করে পড়ে ঘুম থেকে উঠলেন ওঠার পরু করলেন অজুর পর শুরু করলেন তো প্রথম দুই না করে প্রথম দুই রাখা তারপরে তিনি বলেন শুরু করতেন মুস্তমাধি রসুল কোন সমস্যার কারণে যদি রাত্রির নামাজ উনি না পড়তে পারেন একজন ব্যক্তি সে নিয়মিতভাবে ভাবে তাহাজ পড়ে রেগুলার ভাবে সে কি করে তাহাজ পড়ে এখন দিন যদি তার তাহাজ ছুটে যায় না পড়তে পারে দেখেন শরীয়তের বিধান দেখেন বলছেন সাল্লাহারি চিন্তায় আশারাত ডাকা আতান তখন তিনি দিনের বেলায় বারো আকাত পড়তেন রাতের কত পড়তেন এগারো আঘাত বীতের সহ তো ভিতরের সময়টা কখন এসার পর থেকে নে ফজর পর্যন্ত এখন এই সময়ের মধ্যে যদি কেউ তাহার জোট দিন না পড়তে পারে ভিতরও না পড়তে পারে তাহলে ওই ব্যক্তি ফজরের ছলাতের পর সূর্য কিছুদূর ওঠার পর থেকে নিয়ে জহরের আগ পর্যন্ত তার জন্য ওটাকে কাজা করার সময় এবং আগের হাতে শুনবো আন অ তিনি বলেন কল কল আর যে ব্যক্তি রাত্রের এবাদতের অংশ ভুলে যায় অথবা রাত্রের ইবাদতের কোনো অংশ সে যদি ভুলে যায় ফিমা বাইনা সালাতহরি আর ওই ব্যক্তি যদি সেই অংশটুকু ফজরের পর থেকে নিয়ে জহরের আগ পর্যন্ত যদি সে পরে কুতিবালাহু কান্নামা লাইল মিনাল্লাকে লেখা হবে সে যেন সেটাকে রাত্রিতেই পড়েছে তাহলে আল্লাহ আল্লাতালা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন যে ধারাবাহিকতার সাথে এবাদত করা ভালো কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্বে কেহ নয় ইচ্ছার পরেও অনেক সময় কোনো কাজ ঘটে বসে অথবা অসুস্থ হয়ে যেতে পারে কোনো সমস্যাও হয়ে যেতে পারে কিন্তু আল্লাপা কত বড় দয়া করেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো সমস্যার কারণে কোনো দিন তাহাজ্যত পরতে না পারে তার থেকে যে তাহা ছুটে যায় তাহলে ওই ব্যক্তি পরের দিন ফজরের পর থেকে নেই জহর পর্যন্ত তার এই লম্বা টাইম এই সময়ের মধ্যে সে পড়তে পারবে তবে একটা জিনিস খেয়াল করেছেন যে এই সময় সে এগারো টাকাত না পড়ে পড়বে বারো টাকা কারণ ভীতির এই সময় নেই সে দুই দুই রাখাত পরে বারো রাখাত পরে কম পড়বে না এক রাখাত বেশি পড়বে কিন্তু ভিত্তের যেহেতু নাই সেহেতু বেজোর সংখ্যা হবে না হবে জোর জোর সংখ্যা তাহলে কেহ যদি এই পরিমাণ নামাজ পড়ে তাহলে সে যেন এই নামাজটি তার নিজ সময়ে পড়লো রাত্রি পড়লে যে স্বভাব আল্লাহ পাক সেই তাকে দান করবেন সম্মাত শ্রোতা ও দর্শক মন্ডলী এ বিষয়ে আরো কিছু হাদিস আমাদের সামনে আছে তাহার জতের বিষয় যে হাদিসটা আমরা ইনশাল্লাহ পরবর্তী দর্শনে নিয়ে আসবো সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নেক আমল করা তৌফে দান করুন ও আকানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ স্বান তালার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে ইস টিভির সাথে থাকুন আপনার জাগাত দামের অর্থ পাঠাতে পারেন আইআরএফ বার্মিংহাম জিউড প্যান্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় এ আর এ ওয়াই তিন তিন এক দুই তিন এক তিন করুন চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝরে জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়